তৃতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি হুইল সম্বন্ধে কথা তোতাপুরীর আত্মহত্যার সংকল্প ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন সঙ্গে বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি ডিসেম্বর আঠেরোশো খ্রিস্টাব্দ বাবুরাম রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন শীতের বড়দিনের ছুটি হইয়াছে মাস্টার আগামী করলেও থাকিবেন বাবুরাম নূতন নূতন আসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল কোথায় সকলেই ঈশ্বর ন্যাংটা অত বড় জ্ঞানী গো সেই জলে ডুবতে গিছিল। এখানে এগারো মাস ছিল পেটের ব্যায়াম হলো রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিছিল। ঘাটের কাছে অনেকটা চড়া যত যায়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 ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে ভক্তেরা গান গাহিতেছেন হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ও হে ভক্তি প্রিয় রাধা সতী মুক্তি কামনা আমারি হবে বৃন্দে গোপনারী দেহ হবে নন্দের পুরী স্নেহ হবে মা যশোমতী আমায় ধরো ধরো জনার্দ পাপভার গোবর্ধন কামাদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি বাজাই কৃপা বাঁশুরি মন্ধিনুকে ধেনুকে বস করি তিষ্ঠ হৃদি গোষ্ঠে আমার পুরা ইষ্ট এই মিনতি আমার প্রেমরূপ যমুনা কুলে আশাবংশীবটমূলে সদাস ভেবে সদয় ভাবে কর বসতি যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজু থামে তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথী আবার ভক্তেরা গাহিতেছেন আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নাড়ে ব্রহ্মকল্প তরুমূলে বসে রে পাখি বিভুগুণ গাও দেখি গাও গাও আর ধর্ম অর্থ কাম মুখ্য সুপক্ক ফল খাও না রে নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন এই যে ইর চক্ষু দিয়া ভেতরটা সব দেখা যাচ্ছে সারসির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায় শ্রীনাথ যজ্ঞনাথ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 ওকেও টেনে নাও ও অত দিনভাবে থাকে তোমার কাছে আসা যাওয়া করছে ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন রাত্রি আটটা নয়টা হইবে ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন জড় সমাধি চেতন সমাধি স্থিত সমাধি উন্মনা সমাধি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 সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কি করা যায় ছেড়ে দিলেও বিপদ তখন চেঙ্গিস খাঁ বললেন তাহলে কি করা যায় ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি থাকেন থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হলো না শ্রী শ্রীরামকৃষ্ণ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 কারু ভিতর যদি দয়া দেখো যেমন বিদ্যাসাগরের সে জানবে ঈশ্বরের দয়া দয়া থেকে সর্বভূতে সেবা হয় মায়াও ঈশ্বরের মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে তবে একটি কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্ত চিত্তশুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয়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 আমার দশ এগারো বয়সে যখন ও দেশে ছিল সেই সময়ে ওই অবস্থাটি অর্থাৎ সমাধি অবস্থা হয়েছিল মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিউভল হয়েছিলাম ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে জ্যোতি দেখা যায় আনন্দ হয় বুকের ভিতর তুবড়ির মতো গুড় করে মহা বায়ু ওঠে পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন